সম্ভ্রান্ত বংশ যে বংশের লোক হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তাই নীম সাল আলহিউসাল্লামের বংশীয় সূত্রে উপরে একজনের উপাধি হচ্ছে করঈশ সেই হিসাবে এই বংশের নামকরণীয় হচ্ছে করাইশ আল্লা পক্ষ থেকে তারা মর্যাদা পেয়েছেন তারা কাবা কাবায় মুসরফার তত্ত্বাবধায়ক ছিলেন আমরা জানি মোহাম্মদ রসুল্লাহ আলি স্লামের দাদা আব্দুল মুায় মুসরফার মসজিদ হরাম বেতুল্লাহ মুতওয়াল্লি ছিলেন আর আল্লাহ রসুন সাল্লি ইসলাম হচ্ছেন তার নাতি মোহাম্মদ রসুল্লাহ যে বছর জন্মগ্রহণ করেন সে বছরেই আসা ফিল হস্তি ঘটনা ঘটিছিল এ বিষয়ে কালকে আমি আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ তো অভিগ দিলে জুম্মার পরে এখন করাইশকে সামনে রেখে সামনে রেখে আলোচনা বলছেন লিইলাফ শব্দ রবীন্দন অর্থ হচ্ছে মহাব্বত সৃষ্টি করা ভালোবাসার সৃষ্টি করা অভ্যস্ত বা অভ্যাস সৃষ্টি করানো অভ্যস্ত বানানো অর্থাৎ তাদেরকে শীতকালীন আর গ্রীষ্মকালীন সফরে অভ্যস্ত করানোর কারণে সলামের আবির্ভাবের পূর্বে যে যুগ ছিল সে যুগকে বলা হয় জাহিলি যুগ আয়ামে জাহিলিয়ত বলা হয় বর্বর যুগ ওই যুগে চতুর্দিকে সন্ত্রাস চলছিল শরীফ আপনার মক্কা শরীফকে আল্লাহ হেফাজত করেছিলেন মক্কায় যারা অবস্থান করত তাদের ইজ্জত ছিল বেশি তাই মক্কার ভিতরে কেউ এসে জুলুম নির্যাতন করত না হত্যাকাণ্ড করতো না মারামারি করত না হানাহানি করতো না যদিও তাদের মধ্যে অশ্লীলতা ছিল বেহায় আপনা ছিল শিরিক ছিল আল্লাহ নাফরমানি ছিল কিন্তু সাধারণত একজন আরেকজনের উপর জুলুম নির্যাতন করতো না কারণটা কি কারণ হচ্ছে ওখানে আল্লাহর ঘর রয়েছে মানুষের হৃদায়তের জন্য তৈরি করা হয়েছে যে ঘরটি হচ্ছে বরকতময় তা হলো ওই ঘড়ি যে ঘর মক্কায় অবস্থিত রয়েছে আর এই ঘরের নামই হচ্ছে আমরা কি বলি বলুন বৈতুল্লাহ কি বলেন এই যে বেতুল্লাহ এই বেতুল্লাহ রয়েছে এই মসজিদে হারামে রয়েছে মকাম ইব্রাহিম সুবাহ ইব্রাহিম কেন বললেন এই মকামে ইব্রাহিমের উপর ইব্রাহিম আলী উত্তোলন করছিলেন তাই পাথরটির নাম হচ্ছে এই ঘরে অনেক কিছু দর্শনাবলী রয়েছে রব্বুলা আলমীর শুধু মকাম ইব্রাহিম না কিন্তু বিশেষ করে মকাম ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ এমনি ভাবে বারবার উমরা আদায় করার তৌফিক দিয়েছেন এমনি ভাবে আমাদেরকে হজ সম্পাদন করার তৌফিক দিয়েছেন আমাদের জন্য কত সহজ হয়েছে আমরা শুধু ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে আসছি নেপাল থেকে আসছি পাকিস্তান থেকে আসছি বিভিন্ন জায়গা থেকে এই রাষ্ট্রে আসছি আমাদের থাকলে কি হবে আল্লাহর ঘর দেখতে পাচ্ছে না সবকে হয়তো সে বলছে এই জমানা উন্নত জমানা আমি ওখানে বসে এরকম বা শুধু ছবি দেখছি হবে নাকি তাহলে যদি ছবি থেকে হয় তাহলে মসজিদে হারামের ইমামের পিছনে ওই আমেরিকায় বসে নোমাজ পড়তে পারবে তাই নাকি ভাই হবে বাংলাদেশে বসে নোমাজ ইন্ডিয়ায় বসে না ছবি ছবি আর আসল দৃষ্টি আসল দৃষ্টি বলসো হান তাই একটু আমাদের কি ভাবা দরকার আল্লাহ যে আমাদেরকে তো বিক দিয়েছেন এখানে আসা হয়তো আপনি বলবেন আমাদের কামাই কম কামাই কম হতে পারে কিন্তু আপনার যদি আমি বলি একবার অসংখ্য অগণিত পয়সা কামাই জন্য আমাদের জন্য আসেন। এই কাবার কারণে বর্বর যুগে মুসলমানরা যুগে মুসলমানরাজিদে হারাম বাইরে ছিল তারা নির্যাতিত অবস্থায় ছিল যানের নিরাপত্তা ছিল না শান্তি ছিল না সর্বত্র অশান্তি আর অশান্তি বিরাজ করছিল কিন্তু মক্কায় যারা অবস্থান করছিলেন তারা পরিপূর্ণ নিরাপত্তা লাভ করছিল সোভান ওই জমানায় অন্যদিকে তারা দূর দূর সফরে যেতেন ওরা ব্যবসা বাণিজ্য করত জরুরত মোতাবেক ওরা বাইরে যেত একবার তারা এমএ যেত শীতকালে আর আরেকবার যেত শাম সাম যেত গ্রীষ্মকালে বলছেন শীতকালে তারা যেত কেন আর গরমকালে তারা সাম যেত কেন যেত যেহেতু ওই এরিয়া হচ্ছে ঠান্ডা এরিয়া আল্লাহ বলেন আল্লাহুল ঠান্ডা কালের সফর আর গরম কালের সফরে অভ্যস্ত করেছেন এর প্রতি গরমকালের সফর আর ঠান্ডা কালের সফরের প্রতি তাদের মনে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এত লম্বা সফরমানার সফর কিন্তু তারা ক্লান্তি বোধ করত না এই জন্য আল্লাহ বুঝাচ্ছেন তোমরা দেখো নিরাপদ অবস্থায় যেতে কিন্তু তোমাদের দিকে ধাওয়া করতো না সুবাহ অন্য কোন বণিক কাফেলা যদি বাইরে যায় ওদের পিছনে তারা ধাওয়া করে জানমাল সব লুণ্টন করে আর যখন শুনতে পায় এরা হচ্ছে তাদেরকে অভিবাদন আর সম্ভাষণ জানায় এক ডাকাত আরেক ডাকাত কে ফোন করে বলে দেয় নিয়মতান্ত্রিক ওই এত টেলিফোন ছিল না রকম তরিকা ছিল লুক পাঠিয়ে বলতো এরা হচ্ছে ওই জমানায় মক্কার ইজ্জত করতে ছিল। এখনও দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গা আপনি যান সব জায়গা সমান না এখনো হয়তো বাংলাদেশে আছে ইন্ডিয়া থাকতে পারে যদি মানুষ শুনে অমুক মক্কার লোক তখন দেখবেন মানুষ কতটুকু ইজ্জত দেয় আগে যে অনুরাগ বা এদের প্রতি আমাদের আগে যতটুকু সম্মান ছিল ততটুকু সম্মান বর্তমানে নাই কিন্তু যখন আমি আমি নিজের কথাই বলছি বাংলাদেশে যখন ছিলাম ছোটবেলা তখন তাদের প্রতি আমার কতটুকু সম্মান ছিল কত ইজত ছিল ঠিক না ও ঠিক বলেন তো ওই আপনারা জানেন কিছু লোক আছে এখানে এখান থেকে যায় বাংলাদেশে এই এলাকার লোক ওরা হচ্ছে অ্যারাবিয়ান মানুষ দেখে অমুক এসছে দাওতিকাজ এরিয়ার লুক মদিনার লুক যদি হয় তাহলে ইজ্জত আরো বেড়ে যায় মক্কার লুক যদি হয় তাহলে ইজ্জত আরো বেড়ে যায় ও মসজিদ থেকে বেরিয়ে বের হয়েছে ওর জুতা ছিল ভিতরে ইজত করে কিন্তু আমার কথা হচ্ছে আমি ওইটা বলছি না যে অতিবক্তি যাইজ কি না ওইটা আরেক দিক বর্বর যুগে মক্কাওয়ালা যারা তাদেরকে লোকজন সম্মান করত। চুর পর্যন্ত ডাকাত পর্যন্ত তাদের মানহানি করতো না তাদেরকে বলছেন এরকম শান্তি তোমরা উপভোগ করছ এই শান্তি উপভোগ করার কারণটা কি তারপরে আল্লাহ বলছেন निरापार्ति पाँच कारण हम घर सुबह घर बोलते कौन घर बैल्ला घर जे घर देखते जावत बस कैक बस जबत जाने सबा जड़ोब नमज पढ़ी तड़ी गड़ी चले आसिम कथा बोलिए এবারে যারা নতুন যায় তাদের মনে কিরকম আগ্রহ হবে আর আবেগ হবে প্রতি। আমরা এত বছর জগৎ যাচ্ছি যাচ্ছি হজ করছি সম্পাদন করছি আলহামদুলিল্লাহ কিন্তু যতবার যাই আসি আবার মন চায় আবার যেতে ওখানে গেলাম মন চায় না এই হচ্ছে প্রতি মুসলমানদের আকর্ষণ সুভেন তো আল্লাহ বলছেন কে তোমাদের ইজ্জত বেড়েছে এই ঘরের কারণে আর এই ঘর আসল ঘর আসল না আসলকে এই ঘরের মালিক যিনি এই ঘরের কি ইজ্জত আছে এই ঘরের কোনো ইজ্জত নাই যদি এই ঘরের ইজ্জত আল্লাহ না দিতেন ঠিক না ওঠিক যদি এই ঘরের ইজ্জত আল্লাহ না দিতেন তাহলে এই ঘরের কোন ইজ্জত থাকতো না এজন্য আমরা জানি উমর আবুল্লাহ চুমু খাচ্ছেন হজরে চুমু চুমুখাচ্ছেন আর বলছেন আমি জানি তুমি হচ্ছে একটা পাথর মাত্র তুমি লাভ লুকসানের মালিক না কে বলছেন বলেন কি বলছেন আল্লাহর খেয়ে বলছি আমি জানি তুমি হচ্ছে একটি ফাদর মাত্র তুমি লাভ করতে পারো না লুকসান করতে পারবো না পারো না তাহলে লাভ লুকসানের মালিক হাজার আসমান মালিক মোহাম্মদ রসুল না মালিকানের মালিক কে ইহা ইমা তোর আকাশ জমিনের মালিক কে মানুষের দৃষ্টির মালিক কে মনের মালিক কে মানুষের মন মানুষের জান মানুষের মাল আকাশ জমিন কার ইচ্ছার অধীনস্থ আল্লাহর ইচ্ছার অধীনস্থ আল্লাহ বলে খালি লম্বা করুন কিন্তু তোমরা বুঝো না আর আমার সুক্রিয়া দায়ক না তোমরা খুব কমই আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করো কোন ইত নাই এই ঘরকে ইজ্জত দিয়েছেন রব আলামিন। এই ঘরের রবের কারণে তোমার তোমাদের ইজ্জত বেড়েছে মানুষের মন কে তোমাদের প্রতি আল্লা আলমিন আকৃষ্ট করে দিয়েছেন তোমাদের ইজ্জত বেড়েছে এই ঘরের কারণে আর এই ঘরের ইজ্জতের উচিত তোমরা এই ঘরের করবে তাই আমরা বেতুল্লার তো করি কার নির্দেশে করি আল্লাহর নির্দেশে রাজন ত আফ করে ব্যতে আঠখার। সেই প্রাচীন ঘরে। সেই ইজ্যতোমালা ঘরে। সেই স্বাধীন ঘরে, সেই আজাত ঘরে আর সেই আজাত ঘরে বলতে এখনে কি বুধান হচ্ছেবেতুল্য কাবে মুসর রাফা কাবে মুকার না। ই বললে বেইতিন উদি আলন নাস লেলাদি বিককেতা মুবা খান ওহুদললা আল মিন লোকজন এই ঘরের রা গেছে অথবা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে অন্যকে কে শরিক করেছে কারা ওরা কোরআসের লোকজন আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে অন্য কে শরিক করেছে আমরা বলি বাংলাদেশের বলে কিনা বলেন আফগানিস্তানের মুসলমানরা কিনা বলেন বলে কিন্তু আল্লাহর সাথে আরেকজন করে বলি নিল্লা লা ইলাহা ইহ কিন্তু আল্লাহর সাথে শাহজালাল কে শরিক করে সত্য বললাম বললাম তাদের শরিক করে ইলাহা ইহ বাস্তবে তারা তাদের পীর কে আল্লাহর সাথে শরিক করে কি বলছেন বলেন একবার বল তাহলে ভালো করে বুঝতে হবে মানে আল্লাহ ছাড়া সত্যিকারের কোন আল্লাহ ছাড়া সত্যিকারের কোন কি বলে কি না বেতুল্লাহর পাশে বসা আছেন মুশরিকা বেতুল্লাহ করতো বেতুল্লাহ তো করত। আর বলতো লেবিক আল্লাহ রসুন উপস্থিত তারা বলো লবী কলকি কলক আল্লাহ রসুন আসলাম বলতেন এখানে যাও এখানে যাও কিন্তু কথাটা সত্য না আচ্ছা তাদের কথা আর বর্তমান জমানার এইসব ভণ্ড অলিদের ভণ্ড শৈতানদের ভণ্ডপীদের কথা সমান হচ্ছে কিনা বুঝে শুনে বলবেন ওরা কি ও আর তোমার কোন শরিক নাই কিন্তু তোমার এক শরিক আছে যে শরিকের মালিক তুমি আর ওই শরিক যা কিছুর মালিক তারও মালিক তুমি বর্তমানে সব। ভণ্ড যারা দর্গা পূজা করে পীর পূজা করে গুর পূজা করে সার্বভৌমত্ব পূজা করে পাথর পূজা করে খাম্বা পূজা করে তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন বলবে ওদের পূজা আমরা করি না এদের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই বলে না। আর এই কথাই মক্কার মুশ্রিকরা বলতো তনজির মিন্ হাকিম হাকিম এই কিতাব নাজিল রীন আল্লাহ আজিজ হাকিমের পক থেকে পরাক্রমশালী র পক্ষ থেকে এরপর আল্লাহ বলছেন বার্তা দিয়ে পাঠিয়েছি অতএব তুমি একমাত্রই আল্লাহর ইবাদত করো তার দিনকে খালিস করে আল্লাহ দিনকে বলছেন আল্লাহ আল্লাহদ্দিন শুনো আল্লাহর জন্য হচ্ছে নির্বিজাল দিন তাই আল্লাহর যে দিন ওইটা হচ্ছে হানিফ দিনে হানিফ ওইটা কি হচ্ছে এর মধ্যে কোন বিধান নাই হচ্ছে মিল্ল ইব্রাহিম ইব্রাহিম এই দিনে ওই দিন যে দিনে ছিলেন ইব্রাহিম আলী ইসলাম এই দিনে ওই দিন যে দিনে ছিলেন নুহ আলিহ ইসালাম এই দিনে ওই দিন যে দিনে ছিলেন আদম আলী ইসলাম এই দিনে ওই দিন যে দিনে ছিলেন মুস আলিহিস এই দিনে ওই দিন যে দিনে ছিলেন ইসা আলী ওই দিন যে দিনে ছিলেন আমাদের আচ্ছা বনরা বলে আমরা এদের পূজা করি না আমরা পূজা করি আমরা এদের ইবাদত করি না আমরা ইবাদত করি আল্লাহর কিন্তু এদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই উপর পর্যন্ত বলে না। একতা মক্কার মুশ্রিকরা বলতো সুরে তিন নম্বরে বের করে দেখবেন তেইশ নম্বর যারা আল্লাহ ছাড়া অন্যকে ওলি হিসেবে বানিয়েছে অন্যকে নিজের অভিভাবক বানিয়েছে অন্যকে নিজের তথ্য বানিয়েছে নিজের কারসাজ বানিয়েছে রক্ষণাবেক্ষণকারী বানিয়েছে ওরা যেন আমাদেরকে আল্লাহর নিকটতম বান্দা বানিয়ে দেয় বলেন না এটা ছিল মক্কার মুশ্রিকদের মক্কার মুশ্রিকদের কথা আর উপস্থিত সময়। যারা কবর পূজা করে তাদের এই দলিল যারা পীর পূজা করে তাদের সাল্ল ইসলামের জামানার মুশরিক থেকে আরো খারাপ নবী করিম সাল ইসলামের জমানার মুশ্রিকরা যখন বিপদে আক্রান্ত হতো তখন তাদের দেব দেবী অমুকার তমুক গিয়ে কারণ উল্লেখ করেছেন যখন তারা যানবাহনে বা নৌকায় চড়তো জাহাজে চটত আসত সমুদ্রের উত্তাল সব, অমুক লাত তমুক কে দেব দেবী কে ভুলে গিয়ে তারা সবাই একজন আর একজন কে বলতো এখন তোমাদেরকে উদ্ধার করার মতো আর কেউ নাই লাত নাই, মালাত নাই উজ্জান। নাই অমুক নাই তমুক নাই এখন তোমাদের উদ্ধার আচ্ছা যখন ওরা মুশ্রিকরা বিপদে পড়তো তাদের বাবা দাওয়া কে বাবার দাদা দাদাকে ভুলে যেত একমাত্র আল্লাহকে ডাকতো আপনারা হয়তো শুনেছেন এই ক্রিমা ক্রিমা বিন আবি আল্লাহ রসুন করলেন সেবর্তী ইসলাম কবুল করেছেন শুনবার তখন এই ক্রিমা আবু জাহেলের ছেলে তিনি মক্কা থেকে পালিয়ে গেলেন এখানে আর থাকবো না মোহাম্মদ বিজয় লাভ করতে পেরেছে এখন থাকা যায় না তারা নৌকা নৌকায় চড়লো এসেছে সমুদ্রে উত্থান সমুদ্রের সব স্বাভাবিক একটা ঢেউ আছে উত্তালে উত্তালে বেশ কম আছে না ঝড় তুয়ান এসছে সময় একজন আর ডেকে বলছে তোমাদের ওই সব দেবদেবী ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে আসল সৃষ্টি কর্তা যিনি আসল আসল রাজন যিনি উদ্ধার কর্তা আল্লাহকে বললেন হায় রে বাবা রে এই দেব দেবীকে ডাকার জন্যই তো আমি এখন আবেশনীয় আর দিকে পালাচ্ছি মুহাম্মাদের আক্রমণ থেকে বাছার নিমিশে এই কথাই তো মুহাম্মদের কথা এই কথা কার কথামা বিন আবু জাহেল আবু জাহেলের ছেলে বলল বাবা আমি পালিয়ে গিয়েছিলাম সে শপথ করলো শপথ করে আল্লাহ রব্বুল আলম ইন তাদেরকে উদ্ধার করলেন এবারে ইক্রিমা বলছেন হালাস যত দেবদেবী ছিল সব দেবদেবী পরিত্যাগ করে দিলাম এবারে যখন সব দেবদেবী পরিত্যাগ করলেন আবার এসেছেন মক্কায় মকরমায় এসে মোহাম্মদ রসুল্লাহ সাহস তামনে দাড়িয়েছে বলছেন আশাহ ইহ ই ও শরী কলা ওষা মোহাম্মদ আবহ রসুলো আশাহাদহ ই ওদ হুলা শাহ ও আশাহাদ মুদন আব্দহ রস হ্যাঁ কতটুকু পার্থক্য দেখছেন কি ছিল দেবদেবী পূজার আগে ছিল আল্লাহ করার উপ করার উপযোগী মানুষ আল্লাহ পাওয়ার উপযোগী মানুষ এবারে যখন ইসলাম কবুল করে নিয়েছে নবী করিম সাহা সামনে এসে যখন শাহাদী পেশ করে স্বীকার করে তিনি যখন ইসলাম কবুল করলেন এবারে তার জন্য আমরা আল্লাহ তার প্রতিমা আল্লাহর বন্ধু হয়ে গেছেন সুবাহ এই হচ্ছে আমরা এই কাবার ইবাদত করি না নির্দেশ হচ্ছে আল্লাহ তাই ইবাদত করছি কার আল্লাহ নির্দেশ পালন করছি তুমি যেখানেই থাকবে তোমার মুখ মন্ডল করে নিবে কাবা ব্য হার দিকে তাই সোলাতে একটি শর্ত হচ্ছে মুখ করে সোলাত্র আল্লাহ কি বলেছেন হে ইব্রাহিম আলী ইসালাম তুমি আমার ঘরকে পাক রাখবে। যারা যারা দাঁড়িয়ে যারা জন্য রাহিম ইসমা সালাম উভয় নির্দেশ দিয়ে বললেন তোমরা আমার নার ঘরকে সব সময় পাক রাখবে এখন তো পাক করেছি আর সব সময় পাক আছে ইনশাআল্লাহ কিছু হলে ওখানে লোকজন মজুদ হাজার হাজার কর্মী উপস্থিত সময় মৌজুদ সাথে সাথে তারা পাক করে নেয়াল যারা তো করবে বলো কি বলে তফাবার শরীফের তফ কখনো বন্ধ হয় হয়তো সুন্দর সময় বন্ধ হতে পারে সব সময় কাবার সময় জারি আছে। আর এই ঘরের উপরে হুম হু সাত আকাশের উপরে আল্লাহর আরেকটি ঘর রয়েছে ওই ঘরের নাম হচ্ছে আল বৈতুল মামুর আল্লাহ রসুম সাল্লিয়াম যখন মেয়ারাজ গিয়েছিলেন দেখেছি বলেন ওই বেতুল মামুরে আমি দেখলাম প্রত্যেক দিন সত্তর হাজার ফিরিসা ওই বেতুল মামুর আল্লাহ ঘরে তো বলছেন ওরা পালাপালা করে আর ফিরে আসবে না এবারে বুঝুন কত লক্ষ লক্ষ অসংখ্য অগণিত ফেরিস্তা রবাহ আলমিনের রয়েছেন ওরা আল্লাহ রত করছে তাই মানুষ যদি আল্লাহ না করে আল্লাহর কোনো কিছু কমবে নাকি তুমি বেশি হয়ে গেছ এর দ্বারা আল্লাহর কি বাড়বে না কমা আর বাড়া এটা তোমার আল্লাহর তো কিছু হয় না আল্লাহর কি হবে তুমি শুনো হাদিসে কুদসিতে স্টেপ আল্লাহ রবীন্দিন বলেন يا عبادي لو ان اولكم واخركم وانساكم وجنكم قاموا في صعيد واحد وفي صعيد واحد فسالوني فاعط كل فاعطيت كل انسان مسالته ما نقصد ذلك مما عندي الا كما ينقص المخيط اذا ادخل البحر او كما قال صلى الله عليه وسلم ان الله عز وجل الله رسول صلى الله عليه وسلم বলেন আল্লাহ রাব্বুল العالمين তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইনসান আছো আর জিনের শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন আছে যত মানুষ আছে আদম আলী হিসালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে আর জিনের শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত জিন আসবে সমস্ত জিন আর মানব যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও সুহ ভালো করে বুঝবেন সবাই যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যায় তাহলে কত কুটি হবে আল্লাহ আলম আমরা জানি উপস্থিত সময়ে পৃথিবীতে কত মানুষ আছে কেউ জানে না আপনি হয়তো বলতে পারেন সাড়ে সাতশো কোটি অনুমানিক হিসাব হয়তো বলতে পারেন আটশো কোটি হয়ে যাচ্ছে আর কত কতদিন পর আনুমানিক হিসাব কারণ আপনি ফুল জানেন না কয়েক রাষ্ট্রে কতটি রাষ্ট্রে কম্পিউটার চলছে কম্পিউটারের নাগালের বাহিরে ইন্টারনেটের নাগালের বাহিরে এখনো কোটি কোটি মানুষ হয়েছে ছোট্ট বললাম না মিথ্যা কত জান তুমি সংবাদ জানো তাহলে আদম আলী হিসেবে নিয়ে কেয়ামত পর্যন্ত কত মানুষ আসবে কে জানে আল্লাহ ছাড়া একমাত্র জিনের সংখ্যা মানুষ থেকে আরো বেশি সোহান শুনেছিলেন হাদিস সহি মুসলিমে আল্লাহ রসুন সাল্ল ইসলাম বলেছেন প্রত্যেকটি মানুষের সাথে দুইটা সাথী আছে এক সাথী হচ্ছে ফেরিস্তা সাথী আর আরেকটা হচ্ছে শৈতান সাথী এক সাথী ফেরিস্তা সাথী আর আরেকটা জিন জিনিস্তা সাথী সাথী মানুষকে পথে চেষ্টা করে আর শতান সাথী আল্লাহর নাফর পথে তাকে নিয়ে যাবার চেষ্টা করে আল্লাহ রসুল নিজে বলেছেন সাহাবাহরাম বললেন ইয়ার রসুল তাহলে কি এটা আপনার সাথে এরকম সাথী রয়েছে আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমার সাথে আর বৈশিষ্ট্য সুবাহ কিন্তু আমাদের সকলের সাথে আছে না তাইলে এবারে বুঝুন তো জিন কত আছে মানুষ চেয়ে বেশি না কম বোঝা যায় না বেশি এবারে আল্লাহ কি বলছেন তোমরা সকলে যদি তাহলে আমার দন ভাণ্ডার থেকে বিন্দু মাত্র কমবে না সুবাহ আল্লাহ বলছেন তবে এর উদাহরণ এরকম যদি একটা সুই তুমি সমুদ্রে রাখো তাহলে সমুদ্র থেকে কতটুকু পানি তুলবে ওই সুই বলতো কতটুকু উঠবে বলেন বুঝলেন তো সমুদ্রে গেছেন কখনো সমুদ্রে আছে নদী দেখেছেন বড় খাল দেখেছেন বিল দেখেছেন আচ্ছা যদি কেউ রথ দেখে আলহামদুলিল্লাহ সমুদ্র থেকে আরো বড় আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো একটা একটা মনে একটা পানপাত্র বালতি বালতি ছেন বালতিতে যদি আপনি সুই এরকম ঢুকান তারপরে তুলেন তাহলে কতটুকু পানি কমবে বলেন সমুদ্রের মধ্যে যদি তুমি একটা সুই এরকম ঢুকাও আবার তুলো তাহলে সমুদ্রের পানি কতটুকু কমবে রবুলা আলমিন বলেন ওই রকম সমস্ত জিন আর সমস্ত মানব যদি আমার কাছে চায় আর আমি তাদের সকলকে নিজ নাই তাহিত বস্তু দিয়ে দেই তাহলে আমার ধনু ভাণ্ডার কমবে ওই রকমই কমবে তাহলে আল্লাহ কত বড় এত মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে কাছে হ্যাঁ এত সত্ত্বেও মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে ওই কথিত পীর কাছে যায় বলে বাবা এত বছর যাবত বিয়ে করলাম একটা সন্তান হল না ঠিকই আছে তো বাবা বাবা দিবে কি বলে আপনার বাবা এই আকিদে এটা কি সিরকে আঁকি কিনা কাকে ডাকবেন বলবেন আল্লাহ তুমি ছাড়া আর কোথাও যাইনি দেবদেবীর কাছে যাইনি তুলসীর কাছে যাইনি অমুকের কাছে তমুকের কাছে যাইনি অমলা যখনই চাই তোমারই কাছে চাই ও আল্লাহ আমি তোমার সাথে কাউকে শরিক করতে না। আমি বলেছিল আমি বলেছি আমি বলেছি মুহম আবহু ওয়াল্লা আমি তোমার সাথে কাউকে শরিক করতে পারি না অমুককে ডাকিনা তমুককে ডাকিনা মলা আমার সন্তান হচ্ছে না তুমি আমাকে সন্তান দাও ছেলের প্রয়োজন তুমি আমাকে ছেলে দাও মানে বিপদগ্রস্ত আছি আমাদের ঋণ পরিশোধ করবেন কে আমাদের কাজে লাগিয়ে দিবেন কে আমাদের কান্ডারি কে সবার ঠিক আছে যদি আমাদের আকিদা ঠিক হয় তাহলে আমরা মুসলমান বন্ধদের কাছে সাথে থাকব আর ওই বন্ধুরা যাবে আল্লাহ লোকজন কে বলছেন শুধু ক্রাইশ প্রত্যেকে বেশিরভাগ মানুষ জানেনা শুনে কর তর্জমা জানে আবার যদি আমরা এই আয়াত বুঝি এর ব্যাখ্যা বুঝি তাহলে কি অন্য কোন ভন্ডর কাছে যেতে পারবো বা যেতে চাইবো কখনো যেতে চাইব না বা যাবো না যেহেতু আমরা বুঝি না যার ফলে এইসব নিয়ে আসা বা হকের পথে আহ্বান করার দায়িত্ব কাদের বলেন শুধু আমার না আপনার সমস্ত মুসলমানের যারা হক বুঝে যারা শিখ বুঝে যারা হক বুঝে যারা না হক হক এবং বাতিলের আমরা সকলের জন্য আদায় করি আল্লাহ তুমি আমাদেরকে তো অভিজ্ঞান এরপরে ফালিয়া আবুদু রাহাদ বলে এখানে এই কোরশদের আরো দুটি কথা যে আল্লাহ তাদেরকে খাবার দিয়েছেন ভুকের অবস্থায় তোমরা ক্ষুদা অবস্থায় তোমরা খাবার পেতে না কিন্তু খাবার আমি তোমাদেরকে দিয়েছি সুবাহ আল্লাহ আচ্ছা এখন দেখুন তোমকর মক্কায় আপনি যান সারা পৃথিবী চোখ করেন সবচেয়ে এলাকায় নাই কিন্তু ওখানে এসে পাওয়া যায় এরকম আমি কয়েকটা জিনিস দেখেছি আমার এলাকায় পাওয়াটা কঠিন কিন্তু মক্কায় যাই বলে ওখানে মজুদ বলিস মহান আল্লাহ হ্যাঁ আল্লাহ দিয়া হুমিন অন্যদিন ইনশাল্লাহ রেখেছেন অতএব হে কুরাই লোকজন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আমি আপনাদেরকে বলি এই যে আল্লাহ বলছেন তোমরা একমাত্র এই ঘরের মালিকের ইবাদত করো তো এই নির্দেশকে আমাদের ক্ষেত্রে না না শুধু কোরআসের লোকদের জন্য বরং আমাদের জন্য এটি আরো বেশি তাগিদযুক্ত কারণ ওরা তো ওই সবাই উপস্থিত ছিল আমরা এখন আমরা তো উপস্থিত ছিলাম না এখন আমরা মৌজুদ আলহামদুল্লাহ এই ঘর আমরা বিশ্বাস করি কাবা জিয়াল আল্লাহ আমরা এটা জিয়ার কালাম আমরা বিশ্বাস করি কাহতুল্লাহ আল্লাহ আল্লাহর ঘর বিশ্বাস করি সাফা মার্লাহ নির্দশন আল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের উচিত আমরা আল্লাহর নির্দেশনা দেখে আল্লাহর একত্রবাদের দরিয়া আরো সুন্দর করে উচ্চারণ করবো আল্লাহ যদি এরকম হয় তাহলে আমরা সত্যিকারের মুসলমান যদি এরকম হয় তাহলে আমরা হচ্ছি সত্যিকারের অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবায়ে کرامদের ও পদুক পদাঙ্কন অনুযায়ী ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আন হুম ওন যারা পূর্বে চলে গেছে প্রথম স্তরের মহাজরী এরপরে যারা তাদের পদঙ্ক অনুসরণ করেছে আল্লাহ বলেন আমি এদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আমরা সত্যিকার অর্থে সাহাবাহ কামদের পদঙ্ক অনুসরণ করে তাহলে আমরাও এদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ জ বলেছেন আল্লাহ কি বলেছেন যারা তাদের অনুসরণ করবে এর সাথে তারা যে পথে ছিল সে পথে যদি আমরা থাকি মহাজির আনসার সাহবাহ যে পথে ছিলেন সে পথে যদি আমরা থাকি তাহলে আমরা পরবর্তী যে কথা আল্লাহ বলেছেন যে ঘোষণা দিয়েছেন রাহু তারপরে কি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহ প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এই ঘোষণা আমরাও পেয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকারের মোমিন বানাও সত্যিকারের মুসলমান বানাও কোরআন হকের উপর চলা তৌফিক দাও আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে ভণ্ডদের প্রতারণা থেকে হেফাজত করো আল্লাহ কত মুসলমান জানে না শিরিক বলে কিন্তু শিরিক করছে আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দাও আমিন আর এই সব বান্দাদের পথ তাদেরকে পরিত্যাগ করার তৌফিক দান আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও জ্ঞান দান কর এবং তা প্রচার করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দাও আমিন জাহান্নাম থেকে निजात দাও জান্নাতুল ফিরদوس বেশি দিন অন্তর্ভুক্ত কর ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين